بسم الله الرحمن الرحيم الله الحمد لله الحمد لله ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله بعد فان خير الحديث كتاب الله وا خير الهدي هدي محمد صلى الله عليه وسلم و شر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اعوذ بالله من الشيطان الرجيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون شপ্রিয় দর্শকবৃন্দ আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে এসেছি তা চোখের দৃষ্টিকে হেফাজত করলে আল্লাহ রবুল আলমীর কাছে আমরা কি নামত লাভ করব। আর কিভাবে আমরা এই দৃষ্টিকে হেফাজত করতে পারব সে সম্পর্কে কয়েকটি কথা আমি প্রিয় দর্শকবিন্দুর সামনে রাখবো অমাত ও ফিকি ই ভাইরা আমার আমরা যারা চোখের দৃষ্টিকে হেফাজত করতে চাই তাদের জন্য রয়েছে কিছু মাধ্যম ও উপায় সেগুলা গ্রহণ করুন তাহলে ইনশা আল্লাহ তালা চোখের দৃষ্টিকে হেফাজত করা আমাদের জন্য সহজ হয়ে যাবে একথা মনে করবেন বা মনে রাখবেন যে আল্লাহ রবুল আলমিন এই চোখে দ্বারা এই হাতের দ্বারা এই পায়ের দ্বারা বা অন্য অন্যান্য অনেক জিনিস দ্বারা আমাদেরকে পরীক্ষা করেন আমাদের ইমানই পরীক্ষা হয় যে দেখি যে আমরা আমাদের ইমানকে বাঁচিয়ে রাখতে পারছি কিনা যদি আমরা কোনো সুন্দর নারীকে দেখে তার দিকে যদি না তাকাই তাহলে অবশ্যই সেখানে আমরা আল্লাহ রবুল আলমিনের নির্দেশকে পালন করে এই পরীক্ষায় সাফল্য লাভ করতে পারবো যে আমি আমার দৃষ্টিকে বাঁচিয়ে রেখেছি যেখানে মেয়েরা বাইরে আসে না যেখানে মেয়েদেরকে দেখা যায় না যেখানে মেয়েরা সব সময় বাড়ির মধ্যে থাকে সেখানে আপনি আপনার চোখটাকে সংযত রেখেছেন এটা বড় বাহাদুরির ব্যাপার নয় বরং বাহাদুরির ব্যাপার তো তখনই হবে যখন আপনার চোখের সামনে একজনকে দেখার মতো সুযোগ ছিল একজন নারী আপনার চোখের সামনেই ছিল সে তার মুক্ত খোলা অবস্থায় বসেছিল তাকে দেখা আপনার জন্য সহজ ছিল কিন্তু আপনি আল্লাহর কথাকে স্মরণ করে আর বিশ্ব নামী মোহাম্মদ সাল্লামের কথাকে স্মরণ করে আপনি আপনার চোখটা ফিরিয়ে রেখেছেন এটা হচ্ছে বাহাদুরি কারণ ওই মেয়েটা যে আপনার সামনে ছিল এটা আপনার জন্য আল্লাহ এইভাবে আল্লাহ রবুল্লা আলমিন বলছেন মানুষরা কি এই ধারণা করে নিয়েছে যে তারা শুধু বলবে যে ইমান এনেছি আর আমি ওদেরকে ছেড়ে দিবো ওদেরকে কোন ফিতনাই পতিত করব না আর করে। অথচ আমি ওদেরকে পরীক্ষা করেছি যারা ওদের পূর্বে এসেছিল দেখে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী এই সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্য সূচিত করার জন্য সত্যবাদী আর মিথ্যাবাদী যাচাই করার জন্য মহান আল্লাহ রে মানুষদেরকে পরীক্ষা করেন কখনো কখনো এরকম পরীক্ষা আপনার সামনে চলে আসতে পারে যে আপনি সুন্দরী নারীকে দেখেছেন যে আপনার সামনে আছে তার সাথে আপনার যে কিছু করার আপনার সুযোগ ছিল তার সাথে আপনি অনেক দুর্ব্যবহার বা ও তার সাথে আপনি ব্যবচারও হয়তো করতে পারতেন সুযোগ ছিল আর আল্লাহ পরীক্ষায় আপনি উত্তীর্ণ এবং সাফল্য লাভ করবেন তখন আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে আপনার জন্য রয়েছে সুখবর যা বলেছেন আল্লাহ রাবুল আলমিন تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ أَلَّا تَخَافُوا وَلَا تَحْزَنُوا وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنتُمْ تُوعَدُونَ نَحْنُ أَوْلِيَاؤُكُمْ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَفِي الْآخِرَةِ وَلَكُمْ فِيهَا مَا تَشْتَهِي أَنفُسُكُمْ وَلَكُمْ فِيهَا مَا تَدَّعُونَ نُزُلًا مِّنْ غَفُورٍ رَّحِيمٍ سُبْحَانَ اللَّهِ أي সুসংবাদ আমাদের জন্য যদি প্রতিষ্ঠিত থাকে যায় ফিতনার সময় যদি নিজেকে قائم রাখা যায় আমরা কি বলি না যে আল্লাহই আমাদের রব আল্লা আমাদের প্রতিপালক আল্লাহ আমাদের রিজ্জাতা আল্লাহ আমাদের আহারের মালিক আল্লাহই পরিচালনা করেন আল্লাহই নিয়ন্ত্রণ করেন সবকিছু আল্লাহর হাতে আল্লাহর বিনা হুকুমে বিনা নির্দেশে রাসুল্লাহ স্বীকার করি আল্লাহ ছাড়া সত্যিকার কোন মাবুদ নাই আর মোহাম্মদ আল্লাহ রাসুল এ কথাটা স্বীকার করি আল্লাহকে মাবুদ বলে স্বীকার করি কিন্তু ইবাদত করি না আরে মাবুদ তাকেই বলা হয় যার ইবাদত করা হয় আপনি মাবুদ বলে স্বীকার করছেন কিন্তু তার তো ইবাদত করেন না তাহলে আপনি কি করে বলতে পারেন যে আসলেই আপনি লকে বিশ্বাস করেন এই লাহা ইহ পাখির মতন পড়লে কাজ হবে না ফকিরা যেমন পড়তেই থাকে ভিক্কা চাইয়া বলে লাগবে আল্লাহ নব্বী বলছে মান কাল লাখালাল জান্নাতা যে ব্যক্তি লাহ পড়বে সে জান্নাতে চলে যাবে মান কানা আখর কালামি লাহ দাখাল জান্নাতা যার শেষ বাক্য হবে লাহ সে জান্নাতে চলে যাবে তাহলে এই লাহা ইহ পড়লে জাননাতে যাওয়া যায় এটাকে শুধু হয়ে যাবে জি না যে বলবে তাকে সেই সম্পর্কে জানতে হবে এবং সেই পালন করে চলতে হবে। তবেই সে লাহা ইহ এই কাল এবার বিশ্বাসী হবে তা না হলে মুখে পড়লে কিছু হবে না মুখে পড়লে আপনার কোন লাভ আসবে না তাই বলছিলাম যে আল্লাহ রব্বুল আলমীর শুধু বলবেন যে রব্বুন আল্লাহ প্রতিষ্ঠিত নন আপনি ধরেননি অথচ আপনি বলবেন আমাদের প্রতিপালক জিনা তাই আল্লাহ তালা বললেন تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ جَاءَ بَلَّهُ أَمَدِرُ پَتِپالُكُ اللهُ وَأَمْ تَارِييُهُ وَپُرِهِ تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ تَادِرْ كَچِه اللهُ فِرِشْتَارَ ابَتَرُونَ تَتَنَزَّلُ وَابَتَرُونَ كُرِين اللهُ تَخَافُوا وَلا تَحْزَنُوا আর বলেন তোমাদের কোনো ভয় নেই কোনো চিন্তা নেই الله تَخَافُوا وَلا আর সেই জান্নাতের সুসংবাদ তোমরা গ্রহণ করে লাও যে জান্নাতের ওয়াদা প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছে আল্লাহ তালা জান্নাতের ওয়াদা দিয়েছেন কর্মকান্ডের মাধ্যমে এই করলে জান্নাত পাবে তাই করলে জান্নাত পাবে এই জিনিস বাঁচলে জান্নাত পাবে ওই জিনিস থেকে বাঁচলে জান্নাত পাবে আল্লাহ রাবুর আলমিন এইসব প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছেন চোখের হিফাজত করো জান্নাত পাবে মুমিন যদি হও লজ্জাস্তানের হিফাজত করো চোখের হিফাজত করো কান দিয়ে খারাপ কথা শুনবে না চোখ দিয়ে খারাপ জিনিস দেখবে না পা দিয়ে খারাপ পথে চলবে না হাত দিয়ে অন্যায় কাজ করবে না জীব দিয়ে নোংরা ওয়াশিল অসভ্য অশালীন কথা বলবে না আল্লাহ রবুল আলমিন বলেছেন তাহলে আমার প্রতিশ্রুতি থাকছে যে তোমরা জান্নাত পাবে আল্লাহ রবুল আলমিন তোমাদেরকে জান্নাত দিবে ওয়াব শিরু বিল জান্নাতি ফিহা তু আদুন আর ওই জান্নাতে তোমাদের জন্য সে সমস্ত কিছু আছে যে সমস্ত সম্পর্কে তোমাদের মন আর তোমাদের দিল জান্নাতি শুধু মনে মনে করবে আমি এটা চাই ওই করার সঙ্গে সঙ্গেই তার সামনে ওই জিনিস এসে উপস্থিত হয়ে যাবে তাই আল্লাহ বলছেন ওয়ালাকুম ফিহা মা তোমাদের জন্য রয়েছে সেই সমস্ত জিনিস যেগুলো তোমরা আকাঙ্ক্ষা করবে বা চাইবে এবং যেগুলো তোমরা দাবি করবে নজরুল মিন গাফুরির রাহিম আর এগুলো হবে মহান আল্লাহ রব্বুল আলমিন মহান দয়াবান ক্ষমাশীল আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য আতিথ্য এবং এই ভাবে আল্লাহ রাজ্যের মেহমানদারির ব্যবস্থা করে রেখেছেন সেই জান্নাতে যে জান্নাত দেওয়ার ওয়াদা তিনি আমাদের সাথে করেছেন যদি আমরা আল্লাহর নির্দেশ মতো এই হাত এই পা এই চোখ এই কান ইত্যাদির হেফাজত করতে পারি তাই মানুষ যদি চায় আল্লাহ রব্বুর আলমিনের এই হাত ও চোখ ও ইত্যাদিকে হিফাজত করবে তাহলে তার উচিত হবে আল্লাহ ভীরতা আল্লাহ তাকুয়া অন্তরের মধ্যে সৃষ্টি করা যখন আপনি তাকুয়াওয়ালা হয়ে যাবেন মনে রাখবেন এই তাকুয়ার কারণে আল্লাহ রবীন্দ্রের আপনাকে রক্ষা করবেন আপনি যদি মনে করেন আমি হারাম জিনিস দেখবো না কেন আল্লাহ নিষেধ করেছেন দেখতে আমি হারাম জিনিস থেকে এই চোখকে বিরত রাখবো অবনমিত রাখবো এই চোখের সুরক্ষণ করবো কেন আল্লাহ বলেছেন এই মনে করে যদি আপনি কোনো একটা হারাম জিনিসকে ত্যাগ করে থাকেন আল্লাহ সন্তুষ্টির জন্য তাহলে হয়তো আল্লাহ রব্বুল আলমিন কোনো না কোনো বিপদ থেকে আপনাকে রক্ষা করবেন কারণ মানুষ যখন আল্লাহর উদ্দেশ্যে কোনো কিছু করে আল্লাহ রব্বুল আলমিন তার হেফাজত করেন আল্লাহ রবুল আলমিন তাকে বালা ও মুসিবত থেকে রক্ষা করেন এখন আমি একটি ছোট্ট বিরতি নিচ্ছি সাথে থাকুন আবার আসছি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 से बैशिष्ट माला जार कारण बानदा होते पारे महान आल्ला प्रिय अनुष्ठान जो आदर्श मुसलिम ও বর্জনীয় কাল রাত সাড় ডায়াল Witness Dr. Zakir Naik in a battle of words. Dekhoon. Shommukh Shamore. Proti Riosh Potibar. Rathnoataye aap puno shamprachar. Shakal Kshane Doshtaaye Bangla Deshe. Peace Muhammad Sallallahu Alaihi Wasallamit Moni Mukhtar. अब्दुल्ला इम्ने मासूद रदियाल्लाहू अनहू वर्णित रसुल्ला सल्लासलमें सत्य के आँकड़े धरा तुम्हारे आवश्यक करतब कारण सत्य पुण्यर पद देखा पुण्य जान पद देखा जे व्यक्ति सर्वदा सत्यकथा सत्य बोलते चेष्टा कर आल्ला तला निकट ता सत्यवदी हिसेब लिपिबद्ध कर तुम्हारा मिथ्या दूरे थो मिथ्या पापाचार पद देखाए पपाचार जान नाम पद देखाए था मिथ्या चेष्ट कर निकट ता लिपिबद्ध सही बुखारी अष्टम खंड शिष्टाचार अनुदर हादिस नम्बर छह चुरानबई सही मुस्लिम चतुर्थ खंड सत्काल सदव्यवहार और शिष्टाचार अध्यय्छेद एक हजार ऊनाशी हदिश नम्बर छ हजार तीन सौ सत्या পুনরায় স্বাগত জানাচ্ছি আমি বলছিলাম সংযত রাখতে পারি তাহলে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে অনেক বিপদ আপদ থেকেও রক্ষা করবেন হাদিস দ্বারা তার প্রমাণ পাওয়া যায় বখারি ও মুসলিম শরীফের হাদিস বান ইসরাল দের ঘটনা সেই হাদিসের মধ্যে বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন তিন ব্যক্তি কোথাও যাচ্ছিল মরুভূমি প্রান্তর হঠাৎ করে মরুভূমিতে প্রচন্ডে ঝড় বইতে লাগলো তারা নিজেকে জন্য একটি গিয়ে সে পাহাড়ের গুহায় আত্মগোপন করলো কিন্তু হঠাৎ করে বিরাট একটি পাথর এসে ওই গুহার মুখে এসে আটকে গেল তিনজন জন সেই গুহার মধ্যে আছে তাদের খবর কেউ জানে না একমাত্র আল্লাহ ছাড়া এই গুহা থেকে এই পাথরকে সরিয়ে তারা যে বেরিয়ে আসতে পারবে তার কোন সম কত উন্নত হয়েছে যে আজকে সবার কাছে টেলিফোনের ব্যবস্থা মোবাইলের ব্যবস্থা যে যেখানে আছে সেখান থেকে মোবাইলের মাধ্যমে টেলিফোনের মাধ্যমে নিজের অবস্থা নিজের ওপর ভাইদেরকে জানাতে সক্ষম হয় কিন্তু তখন কোন ব্যবস্থা গুহার মধ্যে ঢুকে আছে একটা পাথর গুহার মুখকে বন্ধ করে দিয়েছে আর উপায় নাই তখন তারা তিনজনা মিলে পরামর্শ করলো বললো ভাই এই পাথর সরিয়ে বাঁচার উপায় আমাদের নেই আমাদেরকে বাঁচানো বলা একজনাই তিনি হচ্ছেন মহান আল্লাহ রবুল আলমিন আমরা যদি জীবনে কোনো ভালো কাজ করে থাকি তাহলে সেই ভালো কাজটাকে অশিলা বানিয়ে আল্লাহর কাছে আমরা দোয়া করে বলবো আল্লাগো এই মুসিবত থেকে আমাদেরকে ওই ভালো কাজটার অশিলায় তুমি বাঁচিয়ে দাও এছাড়া আমাদের আর কোনো উপায় নাই। তখন একজন বলতে শুরু করলো যে আমার ভালো কাজ বলতে আমার কাছে একজন চাকর ছিল সে আমার কাছে কিছুদিন কাজ করেছিল কাজ করার পরে সে তার পার্শ্বভিক না নিয়েই চলে গেছিল আমি তার সেই পারা দিয়ে তার সেই টাকা দিয়ে একটা ছাগল কিনেছিলাম সেই ছাগল থেকে বাচ্চা হতে লেগেছিল এই বাচ্চা হতে হতে হতে হতে পাল ছাগল হয়ে অনেক দিন পর ওই লোকটি আবার আমার কাছে আমাকে বলল। মনিপ আমি তোমার কাছে কিছুদিন কাজ করেছিলাম সেই কাজের বেতন না নিয়েই আমি চলে গেছিলাম মেহরবানি করে ওই বেতনটুকু আমাকে আজকে দাও কারণ আমার খুব প্রয়োজন তখন সেই মনীব বলবে তাকে যে এই যত ছাগল দেখছো এই সব ছাগল তোমার তুমি সব নিয়ে চলে যাও তখন সে বলবে তুমি কি আমার সাথে বিদ্রুপ করছো উপহার পয়সা ছিল এত ছাগল কি করে হয় তখন মুনিপ বলবে না এই ছাগল তোমারই তোমার ওই পয়সা দিয়ে আমি একটা ছাগল কিনেছিলাম আর সেই ছাগল থেকে বাড়তে বাড়তে বাড়তে বাড়তে এতগুলি ছাগল হয়েছে সব নিয়ে চলে যাও তখন সে সব নিয়ে চলে গেল এই লোকটি এই কাজটি উল্লেখ করে আল্লাহকে বলল আল্লাগো আমি এই কাজটা যদি তোমাকে সন্তুষ্ট করার জন্য তোমাকে খুশি করার জন্য তোমার করে থাকি। আজকের এই মুসিবতে আল্লাগো আমাদের আল্লাহ নবী তার কথা বলার সঙ্গে সঙ্গেই পাহাড়ের মুখ থেকে ওই পাথরটা একটুকু সরে গেল কিন্তু তখনও বের হবার মতন পথ সৃষ্টি হয়নি তারপরে দ্বিতীয় জন বললো আল্লা আমার বৃদ্ধ মা বাপ ছিল আমি প্রতিদিন ছাগল চড়াতে যেতাম দূর দূরান্ত মাঠে ছাগল চড়িয়ে এনে সন্ধ্যার সময় আগে ছাগলের দুধ দুয়াইতাম তারপর সেই দুধ আগে আমি আমার পিতা আর মাতাকে পান করাইতাম তারপরে আমার স্ত্রী এবং আমার সন্তানদেরকে পান করাইতাম এটাই ছিল আমার দৈনন্দিন জীবনের কাজ প্রত্যেক দিন আমি এই কাজটা করতাম একদিন হঠাৎ করে আমি অনেক দূরে চলে গেছিলাম আসতে আমার দেরি হয়ে গেছিলো যখন অনেক রাতে বাড়ি ফিরলাম তখন দেখলাম মা বাপ আমার ঘুমিয়ে গেছে ছাগলের দুধ দিয়ে আমি মা বাপের কাছে গিয়ে দাঁড়িয়ে গেলাম সেটারা দুধ চায় কিন্তু আমি কাউ কি দিলাম না যখন আমার মায়ের ঘুম ভাঙলো তখন দেখলো যে আমি তার বিছানার কাছে দাঁড়িয়ে আছি তখন আমি বললাম মা আমাকে ক্ষমা করে দিও আমি অনেক দূরে কালকে চলে গেছিলাম আসতে দেরি হয়েছিল তোমার মনে হয় অনেক কষ্ট হয়েছে তুমি মনে হয় অনেক ব্যাখ্যা পেয়েছো মাগো আমাকে মাফ করে দিও আর এই দুধটা পান করে লাও তার মা সেই দুধ পান করে নিল আল্লাগো আমি তোমার জন্যই করে থাকি তোমাকে খুশি করার জন্যই করে থাকি তোমার কাছে প্রতিদান পাওয়ার জন্যই করে থাকি তাহলে হে আল্লাহ আজকে এই কাজটার বিনিময়ে এই বিপদ থেকে তুমি আল্লাহ আমাদের রক্ষা করো আল্লাহ নবী বলছেন তার কথা বলার সঙ্গে সঙ্গে পাথরটা আরো একটু সরে গেল কিন্তু বের হওয়ার পথ তৃতীয় জন শুরু করলো বলল আমার এক চাচাতো বোন ছিল সে অত্যধিক সুন্দরী ছিল আমি সব সবসময় তার সাথে আমার প্রবৃত্তি চরিতার্থ করতে চাইতাম সব সময় আমি তার সাথে ব্যবচার করতে চাইতাম আর তাকে বলতাম যে আমার সাথে এই কাজ করো তাকে আমি প্রস্তাব দিতাম কিন্তু সব সময় সে আমার প্রস্তাবকে প্রত্যাখ্যান করত কোনোদিন সে রাজি হতো না হঠাৎ করে একবার বা কোনো এক সময় সে অভাবী হয়ে যায় বাড়িতে তার অভাব সৃষ্টি হয় খাওয়া পরার মতন তার বাড়িতে কিচ্ছু থাকে না তখন সে পেটের জ্বালায় কথাই বলে পেটের জ্বালা বড় জ্বালা পেটের জ্বালায় মানুষ কিনা করে তাই সেই পেটের জ্বালায় আমার কাছে এলো আমাকে বলল ভাই আমি এখন বড় অভাবে পরিচিত আমার বাড়িতে খাবার মতন কিছুই নাই এই মেহরবানি করে আমাকে কিছু পয়সা দেন সে বলল যে তোমাকে পয়সা দেব কিন্তু এই শর্তে যে তুমি আমার করবে। তুমি আমার আশা পূরণ করবে যে প্রস্তাব আমি এর আগে অনেকবার তোমাকে দিয়েছিলাম কিন্তু তুমি আমার প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছিলে এখন তুমি যদি আমার প্রস্তাবে রাজি হও তাহলে আমি তোমাকে দিতে রাজি আছি পেটের জালায় রাজি হয়ে গেল খোদার জ্বালা সহ্য হয় না পেটের জ্বালাই মানুষ অনেক সময় সত্যিকার কারণে আমার দ্বারা অন্যায় অশ্লীল কাজ হয়ে যেতে পারে আল্লাহ এরকম কোন অভাব আমাদেরকে দিও না এই দোয়া আল্লাহর কাছে করতে হয় আল্লাহ নবী দোয়া করতে না আল্লাহিকা মিনাল ফক্রে গালি দেয় আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় ভিক্ষা করছি অত্যধিক অভাব আল্লাহ তারপরে যখন এই লোকটি তার সাথে তার স্বাদ পূরণের কাজ চরিতার্থ করতে চাইলো চরম এক মুহূর্তে যখন তার সাথে ব্যবচারে লিপ্ত হবে তখন এই মেয়েটি বলে উঠলো এ ভাই তুমি আল্লাহকে ভয় করো আমার লজ্জাস্থান তোমার জন্য বৈধ নয় চরম মুহূর্তে যে মুহূর্তে ফিরে আসা কোনো যখনই পরিহার করে তাকে পরিত্যাগ করলাম এবং তাকে যা কিছু দিয়েছিলাম সব ছেড়ে দিয়ে আমি আল্লাগো ওই অন্যায় কাজ থেকে বিরত হয়ে গেছিলাম হে আল্লাহ যদি এই কাজটা তোমাকে সন্তুষ্ট করার জন্য করে থাকি तुम्हें खुशी करोम सन्तुष्टि लाभ करार्ज्जे थी आल्ला आज केपदे रक्षा करो আল্লাহর নবী বলছেন তার কথা বলা শেষ আর সম্পূর্ণ পাথরটা ওই গুহার মুখ থেকে সরে গেল তাদের বের হওয়ার পথ তৈরি হয়ে গেল আমি যে কথাটা প্রিয় দর্শকের সামনে বোঝাতে চাইছি সেটা হচ্ছে এই যদি আল্লাহর ভয় অন্তরে সৃষ্টি হয়ে যায় আল্লাহ অনেক অন্যায় থেকে আমরা বাঁচতে পারবো অনুরূপভাবে আল্লাহর ভয় যদি অন্তরে সৃষ্টি হয়ে যায় আর আল্লাহর ভয়ে যদি কোনো একটা কাজকে বাদ দিই আল্লাহর ভয়ে যদি কোনো হারাম কাজ থেকে নিজেকে বাঁচিয়ে দিই আল্লাহর ভয়ে যদি আমরা অন্যায় অশ্লীল কাজকে ত্যাগ করি তাহলে আল্লাহ রব্বুল আলমিন অনেক বড় বড় মুসিবত থেকে আমাদেরকে রক্ষা করবেন তাই যারা বাঁচতে চান এই হারাম দৃষ্টি থেকে বা যারা নিজের দৃষ্টিকে হেফাজত করতে চান যারা নিজের দৃষ্টিকে রক্ষা করতে চান হারাম জিনিস দেখে করতে চান না হারাম জিনিস দেখে যারা স্বাদ গ্রহণ করতে চান না তাদের উচিত হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের আল্লাহ আল্লাহিরতা অন্তরে সৃষ্টি করুন আল্লাহীরতা যদি অন্তরে সৃষ্টি করেন ইনশা আল্লাহ তল্লা রব্বুর আলমিনের তৌফিকে নিজের চোখকে নিজের দৃষ্টিকে ভয়ভীতি সৃষ্টি করেন অনুরূপভাবে যদি আমরা এই জান্নাতি নারীদের কথা ভাবি যে জান্নাতি নারীদেরকে আল্লাহ রবুল আলমিন জান্নাতে দান করবেন তাদের কথা যদি স্মরণ করি তাহলে আমাদের চোখটাকে অবলত রাখার কাজটা যে জান্নাতের কোনো একজন নারী যদি দুনিয়া যাবে আলোকিত হয়ে যাবে ওালামাল রিহা আর সুগন্ধিতে ভরে যাবে একবার যদি তাকায় আকাশ থেকে জান্নাত আকাশে আছে সেই আকাশ থেকে যদি কোনো একজন জান্নাতি নারী দুনিয়ার দিকে একবার তাকায় কত কোটি ত্রিশ লক্ষ মাইল দূরে এই সূর্য লেখা আছে সেই সূর্য আমরা পাত্তাও করতে পারি না আল্লাহর আকাশ কোথায় আছে আমরা কেউ জানি না সেই আকাশে আছে আল্লাহর জান্নাত সেই জান্নাত থেকে যদি একজন নারী দুনিয়ার দিকে তাকায় তারা সারা পৃথিবীটা বলছে আলোকিত হয়ে যাবে আর সুগন্ধিতে যেটা মহিলারা ব্যবহার করে একটা চাদরের মতন ওনা জান্নাতি নারীদের যে উড়নাটা হবে তার মূল্য কত আল্লাহ আকবার নবী বলছেন খায়রুমিনা দুনিয়া মামাফিহা দুনিয়াতে যা কিছু আছে দুনিয়া আর দুনিয়াতে যা কিছু আছে দুনিয়া থেকে দুনিয়া মনে করেন দুনিয়া মানে গোটা জমিনটাকে নিয়ে নেন জমিনের কত দাম আমরা জানি আল্লাহ আকবার আজকালকার জমিন গুলো মিটারে বিক্রি লাখ লাখ কোটি কোটি টাকা মিটারে বিক্রি হচ্ছে এই দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে তার সবকিছু থেকে উত্তম হচ্ছে আল্লাহ রবুল আলম রাখা ওই জান্নাতি নারীদের মাথার এত মূল্যবান জিনিস তাই বলছিলাম ভাইরা আমার যদি আমরা জান্নাতি নারীদের কথা স্মরণে রাখি বা স্মরণ করি তাহলে আমাদের দৃষ্টিকে সংযত রাখার কাজটা আমাদের জন্য সহজ হয়ে যাবে মহান আল্লাহ রবুল আলিমের কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে আমরা যেন আমাদের দৃষ্টিকে হেফাজত করতে পারি ও সাল্লাহ আল্লাহ নবী যেন মোহাম্মদ ওয়া আল্লাহ আলিহি আছিমাই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 शेख बार। बार। जीवन बार्ता ज्ञान गर्भ आलोचनार मंच আজ রাত সাড়ে নটায় সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে ম্যারেজ ও ডিভোর্স ইসলামিক রুলিং সলিউশন ও প্রবলেম হ্যাভন ওপশন ইউ চুজ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 आज रात साढ़े सात टाए पुन सम्प्रचार सकाल साढ़े नशे बीस टीवी बांगल है